মানে আপনি সহিদার আলম যদি খুঁজেন সহি মানহাজের আলম যদি খুঁজেন তাহলে ওলামায় মদিনার সোহবতে যদি থাকেন এটাই আপনার সবচেয়ে নিরাপদ সোহবত আপনি সাম্যপূর্ণ এতে দালের উপরে বসাতে ইয়ের উপরে থাকতে চাইলে ওলামাই মদিনার আকিদামান হাজের উপরে থাকতে পারে। কারণ কি কারণ অনেক এক নম্বর কারণ হল মদিনা দাজ্জাল মুক্ত নগরী এখানে দাজ্জাল ঢুকবে না কেমন পর্যন্ত দাঁত জাল না ঢুকা এখানকার এলেম এখানকার আমল এখানকার ইমান এগুলোর মধ্যে দাজ্জাল কোনো হাত দিতে পারবে না দাজ্জাল থেকে নিরাপদ তাহলে এখানে বিশুদ্ধ এখানে যেহেতু আবার ফিরে আসে ঠিক মদিনাতে ইমান আবার ফিরে আসবে মদিনার ইমান মদিনে আশ্রয় নিবে তো মদিনাতে ইমান থাকা মানে এখানে ইমানের সাথে আমল থাকবে এলম থাকবে বিশুদ্ধ আমলও থাকবে বিশুদ্ধ আপনার এলেমও থাকবে তাহলে এই এলেমের সাথে এই ইমানের সাথে এই আমলের সাথে যদি আমি সম্পর্ক থাকি থাকি তাহলে আমি মোটামুটি ভারসাম্যপূর্ণা আলবাসতে ইয়ের উপরে থাকা সম্ভব আর মোদিনা এমন এক নগরী এখানে নবীন বলেন কোনো বেদাতই যদি বেদাত শুরু করে দিনের মধ্যে তো মদিনাই তাকে বের করে দে। মানে সে মদিনার এমন এক শক্তি মোদিনার ভিতরে যে কোনো লোক মোদিনাতে বসে বেদাতার গলিতে আল্লাহ ব্যক্তির পক্ষে বেদাত চালু করা ভেদাতের সূচনা করা এটা মোদিনা সম্ভব না এই চোদ্দশো বছর এভাবে হয় নাই এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের আবাস মোদিনা মনে করা এই চোদ্দশো বছরের ধারাবাহিক ইতিহাস পৃথিবীর বিভিন্ন নগরীতে বড় বড় আলেম হয়েছে আবার নাই হয়েছে আবার আলম আর এক সোনার গাঁদ এক দার্স নিতেন সোহিয়াল বোখারের দার্স এটাই হাদিসের কেন্দ্র ছিল এখানে সোনারগাঁও এখন নাই মাঝখানে অনেকদিন আর কিছুই নেই এক এক নগরীতে বাগদাদ নগরীতে একসময় বিশাল সভ্যতা গড়ে উঠছে আর সময় কিচ্ছু নাই কুফা নগরীতে সময় বিশাল কিছু এখন কুফানগরীতে কি আছে এখন কিছু নাই বস্রা নগরীতে এক একসময় বিশাল আলেমদের এখন কিছু নাই নগরীতে এরকম এক সময় আবার নাই। কিন্তু এই চোদ্দশো বছরের ধারাবাহিক ভাবে পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেম সাহাবাহিক যুগে সবচেয়ে বড় আলেম সাহাবি যারা তারা মোদিনায় তাবেইন্দদের যুগে সবচেয়ে বড় আলেম তাবি তারা মোদিনায় তাবে তাবেনদের যুগে সবচেয়ে বড় আলেম তাবে তাবেইন কখনো বড় আলেম শূন্য হয়নি এটা আলমের ধারাবাহিক সিলসিলা এখানে বোঝা গেছে এই জন্য উপরে থাকতে হলে ওলা মাদের সোহবত লাগবে আর ওলামা আপনাকে ঠিক করতে হবে যে কোন আলেমের সোহবতে আপনি থাকবেন